কুমার ইবনুল খত্তা ব্রাজিল ও দালান হতে বর্ণিত তিনি আল্লাহ রাসু সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন আমাদের কেউ জানাবাতের অবস্থায় ঘুমাতে পারবে কি তিনি বললেন হ্যাঁ অজু করে নিয়ে জানাবাতের অবস্থায়ও ঘুমাতে পারে